Mano network, the solution for humanity. Allah, Allah, Allah, Allah. পুষ্পন পুজ لا দহি বিল হশ্রিমা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 بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الآية آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين ورب العالمين وشش مهرباني تأبروا أبرا درشامن حاضر وشش دين رأك بشش دعوات نية নিজের উপর অর্পিত দায়িত্ব আদায়ের জন্য হজরত রসুলের করিম সাল্লাহ আলী আসাল্লাম যে দায়িত্ব দিয়েছেন তিনি বলেছিলেন আননি আয়া। যারা জান আমার পক্ষ থেকে প্রত্যেক না জানা মানুষ পর্যন্ত সেই জানা বিষয়কে পৌঁছে দাও হজরত রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের পক্ষ থেকে সেই দায়িত্ব অর্পিত হওয়ার পর আপনাদের সামনে সেই বিষয়গুলো প্রকাশ করার জন্যে পৌঁছানোর জন্যই আমাদের এই উপস্থিতি বন্ধুগণ আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে জান্নাতের পথ কোন পথে আমরা জান্নাতে যাব। কোন পথ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কি আমল আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এবং কি সমস্ত কারণে জান্নাতের সেই মসৃণ পথ আমার জন্য বাধাগ্রস্ত হতে পারে সে বিষয়ে দীর্ঘদিন থেকে আপনাদের সাথে আছি একই বিষয় নিয়ে আমাদের সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে যে আয়াতিমা তিল করেছি সে আয়াতের প্রসঙ্গটা করেছেন। তিনি বলেছেন আমি জান্নাত বিক্রি করছি মৌমিনদের কাছে সমস্ত হুকুমকে বিশ্বাস করা ছাড়া জান্নাত কেনার মতো যোগ্যতা কারো থাকবে না যোগ্যতার আলামিন তিনি নির্দিষ্ট করেছেন যে জান্নাত কেনার জন্য তারাই আসতে পারবে যারা ইমানের যে নিয়ামত এই নিয়ামত দ্বারা যারা ধন্য হয়েছে তারাই কেবল জান্নাত কেনার জন্য ওই লাইনে দাঁড়াতে পারবে আমরা সবাই আশা করি ইনশাআল্লাহ জান্নাতের ওই মিছিলে জান্নাতের পথিকদের সেই মিছিলে আমরা সকলেই সামিল হবো ইনশাআল্লাহ গুনাহ করার পর অবলে আলামিন ক্ষমা করবেন সে ও আদা করেছেন কিন্তু আমাদেরকে গুনা থেকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে যেন কোনোভাবেই এমন কোনো কাজ আমি করে না বসি যে জান্নাতের যে পথ সে পথ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই সে পথ আমাকে আর জান্নাত পর্যন্ত পৌঁছাবে না আমাকে অন্য কোন রাস্তার দিকে ডাইভার্ট করে দিবে প্রিয় বন্ধুগণ এমনটি যেন না হয় এমন অনেক আমলের কথা আমরা বলছি যাদের কারণে যেসবের কারণে আমরা জান্নাতের পথ থেকে বিভ্রান্ত হতে পারি বিচ্যুত হতে পারে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তার থেকে আমরা আমাদের বিচ্যুতি ঘটতে পারে এমন কাজগুলো যেন আমাদের দ্বারা না হয় যে সমস্ত বিষয়গুলো আমাদের আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে সেই মধ্যে অন্যতম হচ্ছে নফসের কিছু আমল ভেতরের যে আমল গুলোর কারণে আমরা মাঝে মধ্যেই আল্লাহর সাথে যে জান্নাত কেনা চুক্তি এই চুক্তি লঙ্ঘন করে ফেলি সেই নফসের আমলগুলোর মধ্যে একটা তো আছে আমরা অহংকার করি সেই অহংকারের কারণে রবুল আলমিন আমাকে দূরে ঠেলে দিতে পারেন করবো কাজে আমি কিন্তু জান্নাতে যাওয়ার পথ নিজেই রুদ্ধ করে দিব যদি আমার মধ্যে অহংকার কাজ করে হাজার সিদ্দিক সেই ঐতিহাসিক মত আমার মধ্যে যেন সব সময় এটা স্মরণ থাকে মনে থাকে তিনি বলেছেন কিসের অহংকার তোমার বাবার নাপাক রাস্তা দিয়ে বের হয়েছ আবার নাপাক, রাস্তা দিয়ে তুমি এই হচ্ছে তোমার তোমার পরিচয় আসা এবং অন্যরা তো আরো বাড়িয়ে বলেছেন আরো সামনে গিয়েছেন তারা বলেছেন যে তুমি সারাক্ষণ না পাক নিয়ে ঘুরো আবার যখন তোমার মৃত্যু হবে পোকা মাকড়ের খাদ্যে তুমি রূপান্তরিত হবা কি ছিলা তুমি কি আছো তুমি কি হবা তুমি শ্রেষ্ঠ মখলুক তুমি তখনই থাকবা আমরা তখনই থাকবো প্রিয় বন্ধুগণ যখন রবুল্লাহ আলমিনের হুকুম মতো চলতে পারব। না হয় কিন্তু রবাহ অন্য আয়াতের সুরাত তিনের মধ্যে সতর্ক করেছেন আমাদেরকে তিনি বলেছেন আমি তো চলবে। তখন কিন্তু আমি আর তাকে ওই শ্রেষ্ঠত্বের যে মর্যাদা দান করেছিলাম সেইখানে কিন্তু আর তাকে রাখবো না তুমার বলছেন তাকে আমি আসফাল সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেটা জাহান নামের সবচেয়ে জায়গায় আমি নিক্ষেপ করবো জাহান নামের কেউ যেই রাস্তায় যে পথ অবলম্বনের মাধ্যমে সকলে জান্নাতে যেতে পারবো আশা করি সেই পথ আমরা সকলেই গ্রহণ করবো যে পথ অবলম্বন করলে আমার জান্নাতের পথ বাধাগ্রস্ত হতে পারে সে পথ থেকে নিজেকে রক্ষা করব। নফসের খারাপ দিকগুলোর মধ্যে খারাপ গুণগুলোর আলোচনা করেছি সেটা হচ্ছে একটা বাজে গুণ আমরা আগে আরো অনেক আলোচনা করেছি অনেক বিষয় হাসাদের কথা বলেছি হিংসার কথা বলেছি যে হিংসার কারণেও আমার জান্নাতের পথ বাধাগ্রস্ত হতে পারে আল্লাহর সিদ্ধান্তের পর অসন্তুষ্টি প্রকাশ করা হিংসার মূল কথা এটাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ সম্পর্কে আমাদের ধারণা মমিন সম্পর্কে আমাদের ধারণা যেন স্পষ্ট হয় পরিষ্কার হয় ভালো হয় কোনো প্রমাণ ছাড়া কারো সম্পর্কে খারাপ ধারণা করা এটা অত্যন্ত খারাপ বিষয় আমাদের সমাজে এই জিনিসটা অত্যন্ত এক নাজুক অবস্থায় চলে আসছে এক স্পর্শকাতর ব্যাপার এটা যে যে যখন যাকে যেমন মনে চাচ্ছে তেমনই ধারণা করছি শুধু ধারণা করে ক্ষান্ত হচ্ছি না সেই ধারণা আবার অন্যের কাছে প্রকাশ করছি সেই ধারণা মতো অন্যের কাছে তার বিরুদ্ধে নালিশও করছি সেই ধারণা মতো অন্যের কাছে তার ব্যাপারে আমি নানা রকমের কটুক্তি করছি নানা রকমের বাজে মন্তব্য করছি গুণা একটা দুটা নয় বহু গুণার মধ্যে আমি এই খারাপ ধারণার কারণে কু ধারণার কারণে বহু গুণার মধ্যে আমি জড়িয়ে যাচ্ছি একটার পর একটা গুণার মধ্যে আমি জড়িয়ে যাচ্ছি মূলে কিন্তু ওই সমস্যা আমরা আগে বিভিন্ন আলোচনায় বলেছি কিন্তু বসে থাকে না আবার সারাক্ষণ আমার পেছনে লেগেও থাকে না তার অনেক কাজ ব্যস্ত ছোট্ট একটা জায়গায় আঙ্গুর লাগিয়ে দেয় সে গুড় লাগিয়ে দেয় সহজ কথায় বুঝি সে গুর লাগিয়ে দেয় আর ওই গুড়ের মধ্যে পিঁপড়া আসে টিকটিকি আসে যে গল্প শুনেছি আমরা পিঁপড়া আসে টিকটিকি আসে টিকটিকি মারে একজন ওই জুতা পাশের দোকানের গুড়ের মধ্যে পরে আপোষের মধ্যে ঝগড়া মারামারি শয়তান সারাক্ষণ আমার সাথে লেগে থাকবে না ঠিক কিবায়ত মানুষের নিন্দা পরনিন্দা এগুলোর সব মূলে যে বিষয়টা কাজ করে শতান ওইখানেই কিন্তু একটু আঙ্গুর লাগিয়ে দিয়েছে একটু গুড় লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে অন্যের সম্পর্কে বাজে ধারণা করা বাজে মনে করা কাউকে নিজে নিজে কোন সতর্ক করেছেন মানুষ সম্পর্কে বেশি ধারণা করার দরকার নাই অন্য সম্পর্কে তোমার এত ভাববার দরকার কি চিন্তা করার দরকার নাই নিজের সমস্যার কথা ভাবো যার সম্পর্কে তুমি ভাবছ সেই সম্ভবত এরকম অপরাধী তুমি যদি নিজের সম্পর্কে ভাবো তাহলে দেখতে পারবা এমন অপরাধ এবং তার চেয়ে জঘন্য অপরাধ এমন বহুর কিছুর মধ্যেই তুমি লিপ্ত আছো না এটা দেখবেন তার বান্ধা কি অপরাধ করতেছে সেটা লেখার জন্য রব আলমের পক্ষ থেকে বাহিনী নির্ধারণ করা আছে ফেরেস তারা বসে বসে কি কাজ করেন আপনি আমি যদি এই কাজ করে ফেলি একজন সম্পর্কে তার ভালো মন্দ সবকিছু আমরাই যদি বলে ফেলি রবুল্লা আলমিন আলমিন আমাকে বলেছেন তুমি নিজেকে নিয়ে ভাবো আরেকজনকে নিয়ে ভাবার দায়িত্ব আমি তোমাকে দেইনি আর এই সমস্ত ভাবা ভাবি করতে গিয়ে আরেকজন সম্পর্কে নানা রকমের ধারণা আমি করতে গিয়ে যে কাজটা করি সেটা হচ্ছে অনেক ধারণা তো এমন হয়ে যায় যেগুলো গুণা হয় গুণা কারণ সব ধারণা তোমার তো ভালো নয় অনেক ধারণা তো এমন যে গুণা তুমি করতেছ হাদিজ শরীফ আসছে রব্বুল্লাহ আলমিন ওই প্রত্যেকটা ধারণা সম্পর্কে দলিল চাইবেন আমার কাছে দিন আমার কাছে দলিল চাইবেন রবাহিন যে এই ব্যক্তি সম্পর্কে যে তুমি ধারণা করেছ তিনি এই অপরাধে অপরাধী ছিলেন আমাকে প্রমাণ দাও আমাকে প্রমাণ দাও সেই প্রমাণ দেওয়া আমাদের পক্ষে কি সম্ভব আমি কি জানতাম কি ছিল নাই খামাখায় আমি একজন সম্পর্কে বাজে ধারণা রেখেছি অরবুলা আলমিন আমাদেরকে হেফাজত করেন প্রিয় বন্ধুগণ এ বিষয়ে আমরা পরবর্তীতে আবারও আসছি আপনাদের কাছে ছোট্ট একটা বিরতিতে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন السلام عليكم ورحمه الله تعالى وبركاته لا ينتهي فوير الله ابتغي حكما وهو الذي انزل اليكم তো সর্বশ্রেষ্ঠ বান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 देख अल कुरान आलो आज सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी बांगल्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 আল্লাহ নৈকট্য লাভের উপায় কাল সন্ধ্যা আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ বিরতির আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম অত্যন্ত নাজুক বিষয় স্পর্শকাতর বিষয় যেই বিষয়ে এমন এক অপরাধ সম্পর্কে কথা বলছি যে অপরাধে প্রায় আমরা সকলেই লিপ্ত এমন কোন ব্যক্তি হয়তো খোঁজে পাওয়া যাবে না যিনি এই দোষে দোষী নন কিন্তু যে অপরাধ অনেক অপরাধের জন্ম দেয় যে অপরাধ অনেক গুনার জন্ম দেয় যে অপরাধ আমাকে জান্নাতের রাস্তা অবরুদ্ধ করার মতো ক্ষমতা রাখে আমরা কেউ তো এটা চাই না আমরা সকলেই চাই আমাদের জান্নাতের পথটা মসৃদ থাকুক আমরা যেন সহজে সে পথে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি আমরা সেটা পূর্ণ করলেই তিনি জান্নাত বুঝিয়ে দিবেন ইনশা আল্লাহ প্রবুল যদি চান বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ কাজী আমাদেরকে আমাদের দায়িত্ব আদায়ের মাধ্যমেই আমাদের সে আশা আকাঙ্ক্ষা যেটা লালন করছি সেটা বাস্তবায়ন করবো করতে হবে কোনো বিকল্প কোনো পথ নাই বিকল্প পথ তো একটাই জাহান নামের পথ সে পথে আমরা কেউ যেতে চাই না যারা ইমান এনেছি যারা আখেরাতে বিশ্বাস করি যারা জাহান নামের প্রচন্ড শাস্তির কথা বিশ্বাস করি যার সম্পর্কে রব্বুল আলামিন আনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় এ সম্পর্কে বলেছেন রব্বুল আলমিন বলেছেন তকে তামাইজ রাগে ক্ষোভে ক্রোধে জাহান্নাম যেন টুকরা টুকরা হয়ে যাবে এমন করতে থাকবে এমন ভয়ঙ্কর পরিবেশের কথা জাহান্ন সম্পর্কে রবীন্দ্র বলেছেন সেই জাহান নামে আমরা কেউই যেতে চাই না মানুষের আখেরা যদি হয়ে যায়। একটা কথা খেয়াল রাখতে হবে এমন কোনো কাজ যদি করি যে আমার আখেরা তো হয়ে যায় তাহলে এটা নিশ্চিত জেনে রাখুন দুনিয়াও সে শান্তি পায় না দুনিয়াও তার জাহান্নাম হয়ে যায় জাহান্নামের কিছু লক্ষণ দুনিয়াও সে ভোগ করে মানসিক অশান্তি পারিবারিক অশান্তি সব জায়গায় অশান্তি আর অশান্তি ঘুম আসে না খেতে পারে না অর্থ আছে বৃত্ত আছে সব আছে কিন্তু আরাম নাই তার মধ্যে তো এগুলো কিসের জন্যে এই পয়সা টাকা দুনিয়ার এই কামাই রোজগার এই বৃত্ত বৈভব এই সব কিসের জন্যে আরামের জন্য। শান্তির জন্যেই তো তো এগুলো যদি আমাকে শান্তিই দিতে না পারল বরং এগুলো যদি উল্টো আমার জন্য আরও বেশি অশান্তির কারণ হয়ে গেল। তো এই কষ্ট বেকার গেল আমার আখেরাতও বরবাদ হলো লাভটা কি কাজে আমি এমন কোন কাজ করবো না যে আমার আখেরাত বরবাদ হয়ে যায় আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে অন্য সম্পর্কে ভালো ধারণা পোষণ করা আর একজন সম্পর্কে আরেকজন মমিন সম্পর্কে ভালো ধারণা পোষণ করা এটা একজন মমিনের জন্য ফরজ আর খারাপ ধারণা পোষণ করা এটা হারাম যেহেতু আলমিনের হুকুম এটা ইতু ক্যা এই আজে বহু রকমের ধারণা তোমরা এত চমৎকার চমৎকার হুকুম রেখেছেন যেগুলো না পড়লে বোঝা যাবে না যেগুলো না পড়লে মিস করবেন ইসলাম শরীআ কত সুন্দর কত চমৎকার সামাজিক জীবন আপোষের সম্পর্কের জন্যে কত চমৎকার দিক নির্দেশনায় সুরায় রয়েছে এগুলো পড়া দরকার খুব সাথে সাথে আমরা যেহেতু আমাদেরকে দেখতে হবে আমাদেরকে পড়তে হবে অধ্যায়ন করতে হবে তবে অতি গুরুত্বের সাথে প্রত্যেকের ঘরের প্রত্যেকের বাচ্চাদেরকে মেয়েদেরকে আমরা সুরা জাত যেটা ছাব্বিশ নম্বর পাড়ায় আছে সেই সুরালো পড়াব কারণ এগুলোর মধ্যে মানুষের পারিবারিক জীবন এবং সামাজিক জীবন সম্পর্কে এত চমৎকারভাবে ভাবে রব আলিন দিক নির্দেশনা দিয়েছেন যে একজন মানুষ এগুলোর উপর আমল করলে এগুলো পালন করলে তার দুনিয়ায় শান্তি ইনসা আল্লাহ এবং আখ চূড়ান্ত শান্তিতে অপেক্ষা তার জন্য করছে এই অবশ্যই প্রিয় বন্ধুগণ যেই সম্পর্কে বলছিলাম সেটা হচ্ছে কু ধারণা সম্পর্কে কারো সম্পর্কে বা যে ধারণা খামাখাই করা এটা একটা মুমিনের কাজ না যেহেতু রব্বুল্লা আলমিন বলছেন এই তোমরা করো তাহলে কি আসলো অর্থটা যে যারা এই করবে রব আলম বলছেন তারা ইমানদার না এটা ইমানদারের কাজ না যেহেতু রব আলমিন ইমানদার বলে ডাক দিয়েছেন ওহে ইমানদারেরা তোমরা এই কাজটা করবা না এখন যদি কেউ করে তাহলে উপরের ডাকটা তো আর থাকলো না রবীন্দ্রেরা ইমানদারের সাথে আর এই কাজটার সাথে কোনো সম্পর্ক তো রইল না কাজে কোনো মোমিনের জন্য এটা উচিত হবে না এটা অনুচিত হবে এবং জঘন্য অপরাধ এটা যে কারো সম্পর্কে বাজে ধারণা করা আমরা বলছিলাম যে রব আলামিন বলছেন তুমি নিজেকে নিয়ে ভাবো নিজের দুষগুণ যা আছে এগুলো নিয়ে ভাবো দেখবে নিজেদের মধ্যে আমরা যদি তালাশ করি দেখবো এমন অনেক অপরাধ আমি করি সেগুলো যদি রব্বুলা আলমিন প্রকাশ করে দিতেন সমাজের সামনে তাহলে আমি মানুষের সামনে মুখ দেখা মানুষ আমার প্রশংসা করে মানুষ আমার প্রশংসা করে আসলে মানুষ আমাকে ভালো বলছে অথচ আমি কত অপরাধ করছি মানুষ জানলে একটু নিজের কথা সবাই ভাবুন যে মানুষ যদি আমার এই সমস্ত অপরাধ কথা জানতো তাহলে মানুষ আমাকে এইভাবে শ্রদ্ধার চোখে দেখত না এভাবে আমাকে মায়া মহাবাসার সাথে নিজের পরিচয় দিয়েছেন তিনি সত্তার তিনি মানুষের দোষকে তিনি গোপন রাখছেন দুনিয়ায় এই গুণে তিনি গুণান্বিত এই গুণের অধিকারী তিনি সত্তার আসলে আমার যখন কেউ প্রশংসা করে তাহলে বুঝতে হবে আসলে সে আমার প্রশংসা করছে না প্রকৃত অর্থে তিনি আমার প্রশংসা হচ্ছে আমার দোষগুলো প্রকাশ করে দিতেন মানুষের সামনে কি হতো আজকে তো আমি যখন এইরকম একটা স্পর্শকাতর ডেঞ্জার জায়গায় অবস্থান করছি আমার অবস্থান যখন এরকম খুবই ভয়াবহ অবস্থায় তাহলে আমি আরেকজনকে নিয়ে টানাটানি করার সুযোগটা কোথায় একজন অসুস্থ মানুষ যখন হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় তখন বলুন তো কেউ কি আরেকজনের রোগ সম্পর্কে পেরেশান থাকে তার কি হলো অবস্থা নিজেই মমুষ্য রুগী আরেকজন সম্পর্কে ভাববার সময় কোথায় বরং সে একা নয় তার আপন আত্মীয় স্বজন কেউই আরেকজনকে নিয়ে ভাববে না শুধু তাকে নিয়ে তাদের ভাবনা চিন্তা হায় তাকে কিভাবে সুস্থ করা যায় শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের অবস্থা এমন শারীরিক ভাবে কেউ অসুস্থ হয়ে গেলে আমাদের ভূমিকাটা হয় যখন আমরা অসুস্থ হয়ে যায় আমাদের রোহ যখন কলুষিত হয়ে যায় আমাদের রসুল করিম সাল আলী সাল্লাম সতর্ক করেছেন বলেছেন মোহাম্মদুর রসুল্লা সাল আলী ওসাল্লাম বলছেন যে তোমার ভেতরে এমন একটা গোষ্ঠের টুকরা আছে সেটা যদি ভালো হয়ে যায় তাহলে তোমার সব আমল ঠিক হয়ে যাবে আর সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে এটা আক্ষরিকর্তও হতে পারে সেটা যদি নষ্ট হয়ে যায় তোমার শরীরের অন্য অন্য অঙ্গ নষ্ট হয়ে যাবে আবার সেটা যদি ভালো থাকে শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গও ভালো থাকবে এমনটি হতে পারে অরসুল করিম সাল্লাম যে উদ্দেশ্যে থাকুন না কেন আমার কিন্তু অন্যতম পাপ হচ্ছে মানুষ সম্পর্কে খারাপ ধারণা রাখা বাজে ধারণা রাখা মমিন সম্পর্কে তোমাকে ভালো ধারণাই রাখতে হবে প্রিয় বন্ধুগণ একটু আমাদের ভাববার বিষয় ভালো ধারণা রাখার জন্য কিন্তু কোনো প্রমাণ লাগে না একজনকে আমি ভালো মানুষ মনে করলাম কোনো প্রমাণ দরকার নাই আল্লাহ তাহলে কোনোদিন আমার কাছে প্রমাণ চাইবেন না তাহলে আমি কোন রকমের ইনভেস্ট ছাড়াই কোন রকমের কষ্ট ছাড়াই কিন্তু আমার আমল নামাকে ভারী করতে পারছি একজন সম্পর্কে আমি ভালো ধারণা করলাম যে তিনি তিনি পাশোক্ত নামাজ জামাতের সাথে পড়েন সমস্ত আহকাম আল্লাহর তিনি পালন করেন তিনি নেককার তিনি দিনদার তিনি তেজবি তাহালিল করেন একজন সম্পর্কে ভালো ধারণা করলে আমার লসটা কি আমার ক্ষতি কি আমার তো কোনো লস হবে না আমার তো কোনো ক্ষতি হবে না কিন্তু আমার লাভ কিন্তু হচ্ছে ওই ভালো ধারণা করার কারণে আমি রসুলের এক হাদিসের উপরে আমল করার কারণে আমার আমল নামা কিন্তু ভারী হচ্ছে তাহলে কোন রকমের কষ্ট ছাড়াই প্রত্যেক অবস্থায় আমি প্রত্যেক পদে পদেই কিন্তু আমার আমল নামাকে ভারী করার এক চূড়ান্ত এবং চমৎকার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছে রসুলের এই হাদিসের কারণে আর পক্ষান্তরে উল্টাটা আমি যখন কারো সম্পর্কে খারাপ ধারণা করলাম শুধু শুধুই আমি কেন নিজেকে জান্নার থেকে বঞ্চিত করার জন্যে কেন আমি এই কাজে तौफिक दान कर समस्त मौम सम्पर्के सुंदर चमत्कार धारणा रखार तौफिक दान करें कारण सकली जान्न प्रत्याशी पथ नष्ट ना সে পথ কোন কারণে যেন অবরুদ্ধ না হয় সে পথ থেকে যেন বিচ্যুতি না ঘটে আমরা সকলে আমাদের কবুল করেন পরবর্তী আবার এমন একটি বিষয় শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আশা করি আমাদের সাথে থাকবেন ইনশা আল্লাহ আলিকুমতু مشفق متعطف لا ينتهي بالحصر ما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 আমাদের ইমেল করুন শিক্ষা প্রত্যেক সোনায়ন করো এই সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে সোননাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সোমনাথের লক্ষ্য কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায়